যে তার রবের সাক্ষাতের আশাবাদী সে যেন কামল করে সৎকর্ম করে আর তার রবের মধ্যে কাউকে যেন অংশীদার না বানায় অংশীদার বানানোর একটা প্রকাশ স্বরূপ তো হইল সিরিকে আকবরে লিপ্ত হওয়া অংশীদার ঋতের মধ্যে এটা একটা আছে যে সিরিকে লিপ্ত হওয়া সিরকে যেটাকে বলা হয় এটার দ্বারা অবাদত কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আর এই সিরকি আস্তরের মূলটা হইলো আসলে অন্যের জন্য যে কাজটা করা হয় কেউ যদি আমার উদ্দেশ্যে এবং অন্যের উদ্দেশ্যে কাজ করে তাহলে আমি অন্যদের উদ্দেশ্যে কাজটাকে ছেড়ে দিতে এটাকে নেই না এটা আসলে কাজের যদি অন্য থাকে বা বাহ্যিকভাবে কাজ দেখতে নে কামাল হলেও এটার প্রেরণা যদি অন্যদের থেকে আসে মানে অন্যকে অন্যকে সন্তুষ্ট করা বা অন্য থেকে কোনো লাভ করা এগুলো হয় তাহলে এটা আমাদের মানে ফল শূন্য হয়ে যাবে এখানে রিয়ার ঢোকা আর কিছু আছে যেমন হাদিস্বরিত আসছে এখানে তিনি জিজ্ঞেস করছেন যে আমি নিবৃত আল্লাহর জন্য কোনো আবাদত করতেছি পর কেউ আমাকে দেখে ফেললো তার আমার একটা আনন্দ আসলো এটা রিয়া হবে কি আল্লাহ রাস্লাম যে এটা রিয়া না তিলকা আজিরুবুসল মুের তার রামলের নগদ একটা সুফর কারণ বন্ধাদের দিনের মধ্যে কারো সু ধারণা বললাম দেওয়া দেওয়া এটাও কিন্তু তার জন্য একটা কি নিয়ম এটা কিন্তু কাম্ম না যে আমার বেকারে মানুষে কি ধারণা পোষণ করুক কু ধারণা পোষণ করুক এটা শরীরে কাম্য না সুধারণা পোষণ করুক এটা শরীরতে কি কাম্য সু ধারণাটা যেন বাস্তব ভিত্তিক হয় নিজে অন্যায়ের উপর থেকে মানুষদেরকে ধোকায় সুধারণা সম্পর্কে বানায় রাখা নিজে একটা অন্যায়ের মধ্যে আছে এটা পাশে যে মানুষের ঢোকায় থেকে রাখা এটা হলো অন্যায় ভুল কিন্তু স্বাভাবিকভাবে বরং এটা পর্যায়ে কু থেকে বাঁচানো সুদারণের পর রাখা এটা কাম্য কু থেকে বাঁচানো এটা খরচ রসল্লা শিছিলেন মস্তিজাই নবমীর মধ্যে এত কফ্রত ছিলেন রাত্রে রসং স্ত্রীর দেখা করার জন্য আসছেন রসোল মসজিদের ভিতরে উনি বাহিরে তো দুজনে কথাবার্তা বলতেছিলেন রাত্রে নির্জন সময় এই সময় মসজিদের সামনে দিয়ে দুইজন আনসারী সাহাবি যাচ্ছিলেন রসং তাদেরকে ডাক দিয়ে বললেন যে হালা রিস্তি কম তো তোমরা ধীরে যাও দাঁড়াও তারা দাঁড়াইছেন বলে দিছেন এই যে আমি আর এই যে এ হইল আমার স্ত্রী রসিয়াল আমার স্ত্রী এবার যাও রসম তাদের কু ধারণের একটা রাস্তা কি করে দিবে বন্ধ করে দেবে তখন তারা বলে উঠছে যে সোহান আল্লাহ যে আল্লাহ রসল আপনার ব্যাপারে আপনার আমরা কোন কু ধারণা করবো মানে দলিল শূন্য যে ধারণাগুলি আছে এগুলি কি গুণা হ্যাঁ কারোর মধ্যে যদি স্পষ্ট প্রমাণ থাকে তাহলে ধারণা কি এটা তো বিশ্বাস নাকি একটা মুসলমান তার সৎ আছে তার উপর কি করা যাবে না কোনো খারাপ ধারণা করা যাবে না ফেলার অবস্থানে নিজের রাখা এটার কিনে অবকাশ এই জন্য এখন যদি তার এইটাকে আল্লাপাক তার এই ভালো অবস্থাটাকে কি করে প্রকাশ করে দেন এটা আল্লাহ পাখের নিয়ম আর এটা আল্লাহ পাখের নিয়ম মানে আল্লাহ সাহুল্লাহ কেউ যদি নিজের ভিতরে কোনো অবস্থা পোষণ করে এর একটা পরিচ্ছদ মানে একটা পোশাক এর উপরে দিয়ে আল্লা তালা কী করবেন তাকে পরাইয়া দেন সে যত গোপনে নিবৃত ন্যাকামল ই করুক নেককার যদি সে হয়ে যায় এর একটা মানে বাহ্যিক প্রকাশ আল্লাহ তালা তার মাধ্যমে ছড়াই দিলেন আর সে যত সে যদি কোনো বদকার হয় বদামল হয় সে যত গোপনীয় করো একসময় না এক সময় আল্লাহ গুলি ঢেকে রাখেন কিন্তু এটার একটা সীমা আছে আল্লাহ অন্য মানুষদের আল্লাহর বন্ধারে তারে ও সুযোগ দিবেন বা ইয়া হওয়ার সুযোগ দেবেন কিন্তু একটা পর্যায়ে শেষ হয়ে গেলে আল্লাহ কি করে দেন প্রকাশ করেন এমনি ব্যাপারে অপরস্থিতি যেমন রস থেকে শুনছেন যে সিরকে মানুষের ভিতরে সিরকে রিয়াটা। এত সূক্ষ্মিনা হাঁটলে পায়ের যে আওয়াজ হয় সেটা কত সূক্ষ্ম এর চেয়ে সূক্ষ্মভাবে মানুষের আমাদের মধ্যে কি ঢুকে যায় রিয়া ঢুকে যায় পরে রসম এটার জন্য একটা ইয়া বলে দিছেন যে যদি দোয়া পরে ডেলি তাহলে আল্লাহ তালা এই করবেন তাকে রক্ষা করবেন আল্লাহমিন্ত এটা আমরা সাধারণত যেখানে এটার মনে হয় দোয়াটা পরে ফেলা হয় তাহলে মনের মধ্যে একটা স্বস্তি এসে যাচ্ছে কারণ এটা কোন পর্যায়ে আমাদের ভিতরে আছে সেটা আসলে আল্লা আশ্রয় আপনার আশ্রয় চাইতেছি আপনার সাথে শরীর বানানোর থেকে মানে যে সিঁড়িগুলো আমি জানি সেই সিরিকের মাধ্যমেও এবং যে সিরিকগুলো আমি জানি না সেই সিরিকের মাধ্যমে ক্ষতির মাধ্যমে আপনার কাউকে শরীর বানাইতে আমি বানাচ্ছি কাজ আসলে এখলাসের ক্ষেত্রেও এখলাসের বিভিন্ন স্তর আছে ওই যে হাদিসের মধ্যে সকালে ইয়ে যে ডান হাতে সৎকা করেছে বাম হাতেও কি করতে পারলো না জানতে পারলো না এখানে গোপনীয়তা কোন পর্যায়ে এর কারণে এটা এর শক্তিও কি হয়ে গেছে বেড়ে গেছে বাম হাতে যদি যদি তাহলে কি এটা সৎকা সঠিক হতো না বলবে যেত এত শক্তিশালী হতো না তো অনেক আমলের ক্ষেত্রে আছে সৎকার বিষয়টা যে এটা কেউ জানলো না আপনি একজনের কাছে কিছু টাকা পাওনা সে আসলে অভাবগ্রস্ত বা সেও কি হয়ে গেছে ভুলে গেছে এই অবস্থায় তার থেকে এটা আদায় তারপরে সৎকার করা এসছে তাকে দেওয়া হয় সে জানলো না তাহলে এটা এটাও তো সতকা হয়ে গেল না কেউ কি করলো না জানে না জানল মানে যাকে সৎকার করা হয় সাধারণত যাকে করা হয় সে সৎকার এসানের কারণে একটা কি হয়ে যায় দুর্বল হয়ে যায় এই দুর্বলটা তাকে কি করা হবে হয়ে এটা আসলে উন্নত একটা কি হয়ে গেল দান হয়ে গেল মানে সে রিয়ামুক্ত থাকার এগুলিও বিভিন্ন পথ হইতে পারে অজান্তে থাকে ই করে দেওয়া মাফ করে দেওয়া তারপরে আসলে রিয়ামুক্ত থাকার অভ্যাসগুলি যদি আসলে দিলের ভিতরে দিলের হয়ে যায় তাহলে দেখা যাবে দিনই বিভিন্ন কাজের মধ্যে তার ইয়াটা কি হবে মনোযোগটা মজবুত হবে কারণ সে তো কাজটা যাবে আল্লাহর জন্য করতেছে এটা আসলে কিন্তু অংশ আসল উদ্দেশ্য কি আল্লাহ তখন অন্যদের সেই অবস্থার পরিবর্তন গুলো নিজের মধ্যে তেমন প্রভাব ফেলে না মানে বাহ্যিক এই পরিবর্তনগুলি দেওয়া সে আসলে কোনো পরিবর্তন হয়ে যায় না এসতে কামারটা তার থেকেই যায় যে অনেক ভাই আসলে পথে আসার করে ছুটে যায় আসলে এই ছুটে যাওয়ার বড় কারণ কি জাহিরি কিটা থাকা গলবাইটা না থাকা মানে বাহ্যিক যদি গলবাই থাকতো বিজয় থাকতো বাহ্যিক যদি সুবিধাগুলি থাকতো তাহলে কি ছুটতো ছুটত না ছুটছে কেন বাহ্যিক এই বিজয়গুলি না থাকার কারণে দেখার কারণে অধৈর্য হয়ে গেছে বিষয়টা একেবারে খালে চালানোর জন্য পরিপূর্ণ কি হয়ে যেত মজবুত হয়ে যেত তাহলে কোনো অবস্থাতে কি হইত না শেষ বিচ্যুত হইত না যেখান থেকে আমি আশাবাদী সেখান থেকে আসাটা তো কি হয়ে যায় না নষ্ট হয়ে যায় না দেওয়ার সময় তার শেষ হয়ে যায় না গৌরব গুলির জন্য আমি কাজগুলি করতেছি যদিও মানে সে মুখেও বলবে না বা হয়তো বাস্তবে দলিলা দেখার কারণে হয়েছে কিন্তু হয়তো সূক্ষ্ম একটা প্রেরণা তার কি ছিল এমন ছিল উপলব্ধি করার গেছে আল্লাহ আমরা নিজেরা আসলে যাবো আমাদের হইতে পারে আসলে আমিও যে এখানে সংযুক্ত হয়েছি আসলে কোন প্রেরণাই মূল প্রাথমিক আল্লাহর জন্যই হয়েছিল না অন্য কোন আমার ব্যক্তিগত নিজের নিজস্ব বা অন্য কোন মহিলাকে বিবাহ করার জন্য মুসলমান হয়েছে তাহলে মুসলমান হওয়ার পরে এসে আসলে প্রথম নিয়ত ছিল এখন কি সে ইসলাম ছড়িয়ে দিবে নিয়ত সহি করে নেবে ঘটনা লেগছেন তাওয়াজুর এক লোকে মানে বড় ব্যক্তি সম্পদশালী এবং প্রভাবশালী ব্যক্তি সে জুতাস করা শুরু করে কি করতেছি জুতার সোজা করতে এত পুরা মানে সংশোধন প্রাপ্ত ব্যক্তি হয়ে গেছে এটা কি হয়ে গেলো তাকাত দূর হয়ে গেল আসলে সবগুলির মূলে মানে সমস্ত আমলের মূলে হলো কি তাও তাওহিদেরই আসলে সবগুলো শাখা প্রসরিক এর অর্থে কি দৃষ্টিটা থাকা যত ঝামেলার মূল এটা ইব্রাহিম আলহ ওই দোয়া ইন্না সলাতি। পদ্ধতি নিয়মকানুন অর্থ এটা আমার জীবনযাপন ও মামাতি মৃত্যু সম্পূর্ণ টাকার জন্য লিল্লাহ রব্বুল আলমিন একমাত্র আল্লাহ রবুল আলমের জন্য আল্লাহ রব্বুল আলমিন খুশি হলে তার প্রিয় বন্ধদেরকে খুশি করে দিবেন সেটা আল্লাহ তালার অতিরিক্ত অনুগ্রহ সেটা সে স্বাভাবিকভাবেই পেয়ে যাবে যখন আল্লাহ তালা কাউকে মোহব্বত করেন তখন আকাশবাসীর কাছে ঘোষণা করে দিন যে মুখিয়ে আমি মহব্বত করি যে এডেকে ঘোষণা করে দেন তুমিও তাকে মহব্বত করো জীবরা আকাশে ঘোষণা করে দেয় আকাশের সেই প্রভাবটা দুনিয়াবাসীর উপর করে দুনিয়ার সাধারণ নাকার ব্যক্তিরা কি শুরু করে দেয় মোহব্বত শুরু করে দেয় এটা আল্লাহ তালের পক্ষ থেকে বন্ধার জন্য অতিরিক্ত একটা নিয়ামত তো রিয়ার একটা স্রোত এটা তো হলো স্বাভাবিক যেই স্রোতগুলি আমাদের হয় কিন্তু বিশেষ আমাদের বর্তমান প্রেক্ষাপটে রিয়ার যেই স্রোতগুলি হয় তো করণীয় ক্ষেত্রেই আমরা শুধু রিয়া দেখি কবে দেখা যেহাদের কথা বললে বা যেহাদের আলোচনা করলে মানুষ কেমন কেমন কি করে মনে করে এই কারণে এই আলোচনা বাদ দিয়ে অন্য আলোচনায় ব্যস্ত হওয়া থাকা মানুষদেরকে সেইগুলি দেওয়া থাকা এটা কিন্তু রিয়ার বর্তমান সময়ে বড় একটা রূপ মানুষ খুশি হোক কথা এটা কিন্তু আসলে আমরা মনে করতেছি না যে এটা রিয়া কিন্তু এটা আসলে কিন্তু রিয়া যারা মানুষদের প্রয়োজনীয় জিনিসটা না দেয়া তো সেই জন্য তার ঘাটতি এটা না দিয়া তাদেরকে অন্যান্য নামল দিয়ে ভরে থাকতেছে এবং অন্যান্য ব্যাপক একটা আপনি কি বলবেন এই ওয়াজ এই নসিহত এই তাহলে এই তাজগীর এই সবগুলি কিসের একটা রূপ দেখতে এটা রিয়া দেখা যাচ্ছে না সে ভাবতেছে আল্লাহর দিনের খেদমত করতেছে কিন্তু এটা আসলে রিয়ার একটা রূপ কারণ এখানে তার আসলে নজর টাকার দিকে মখলুকের দিকে বিরাট বচন হয় না এই জন্য এই কথাগুলোর মধ্যে সে তার যান সম্পদ জীবন সব বিলাই দিতেছে অন্য দিকে যায় না কারণ রিয়ার ব্যবহারতাটা আমাদের মধ্যে কোন পর্যায়ে আসে এবার কেন কোন